احب الوفاء بشد الصعاب احب الوفي الكامل الاغر فاهل الوفاء لك لهم نحمده ونسلي على رسوله القديم اما بعد اي جن आदर्श المؤمن কখন অঙ্গীকার ভঙ্গ করে না কারো কাছে কোনো वादा করলে যে কোনো মূল্য তা পূরণ করার চেষ্টা করে ইসলামে সেটাই রণে গুরুত্ব রয়েছে আল্লাহ অঙ্গিকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা আলামত বুখারিতে বর্ণিত হয়েছে রাসুল সাল খানা। মুনাফিকের আলামুদ্দিনটি যখন কথা বলে মিথ্যা বলে অঙ্গীকার করলে পালন করে না তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে খেয়ানত করে রাসুলসাল্লী হাসাল্লাম জীবনে কখনো অঙ্গীকার ভঙ্গ করেননি নবুয়ত লাভ করার পূর্বেও তিনি মানুষের কাছে এতটাই আস্থাভাজন ছিলেন যে সবাই তাকে আল আমিন বলে ডাকত বাচ্চা হিরাক্লিয়াস আবু সুফিয়ানের কাছে রাসুলসাল্লি হুয়াশাল্লাম সম্পর্কে যেসব প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন তার মধ্যে অন্যতম হল তিনি কি ওয়াদা ভঙ্গ করেন রাসুলসাল আলী সাল্লামের পরম শত্রু হওয়া সত্ত্বেও আবু সুফিয়ান সেদিন স্বীকার করেছিলেন মোহাম্মদ ওয়াদা ভঙ্গ করে না প্রিয় ভাই কাউকে কথা দেওয়ার আগে চিন্তা করে দেখুন আপনি কথাটি রাখতে পারবেন কি না কারো সঙ্গে এমন কোন ওয়াদা করবেন না যা আপনি পূরণ করতে পারবেন না অনেক দুর্ভাগা আছেন যারা জেনে শুনে প্রতারণা করার জন্য ওয়াদা করে এটি কখনো মুমিনের শান হতে পারে না আবার এমন একদল মোমিনও আছেন যারা কারো কথা ফেলতে পারেন না যেই কোনো সাহায্য চায় তাকে কথা দিয়ে দেন কাউকে তারা ফেরত দেন না পরে দেখা যায় এত ওয়াদা তারা পূরণ করতে পারেন না এটি মারাত্মক একটি দুর্বলতা যেই কাজটি আপনি করতে পারবেন না তা করার ওয়াদা করা কখনোই ঠিক হবে না আপনার সাহায্য করার সামর্থ্য না থাকলে তাকে সোজা বলে দিন ভাই আমার খুব ইচ্ছে আপনাকে সাহায্য করি কিন্তু আমি অক্ষম কাউকে সাহায্য করার আশা দিয়ে রাখলে সে আপনার ভরসায় বসে থাকবে তার চেয়ে আপনার অক্ষমতার কথা তাকে জানিয়ে দিলে পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলেন তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো তোমরা পাকাপ্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না ए तुम्हरा प्रकृत पक्षे निजे आल्ला जिम्मादार बनिए निश्चय आल्ला जा तुम्हरा जो ना आल्ला सबाई के अमल कर तौफिक दिन